পাঁচ নাম্বার পর্বে আমি হোস্টানভীর এবং আমার সাথে কোহোস্ট আশিক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আছে মাহবুব ভাই আর গেস্ট হিসেবে আছেন অপু ভাই যখন বললি অপু ভাই তখন একটা নামে মাথায় সেটা হচ্ছে শরীফ আবু হয়তপুর আলহামদুলিল্লাহ আমরা সবাই তাকে চিনি উপুভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো উপায়ের সাথে আমরা উপায়কে কিভাবে পরিচয় করা আমি অনেক চিন্তা করতেছিলাম লেখক কেউ মনে করে কবি কেউ মনে করে উদ্যোক্তা শাহভাগি পিরিয়ডে সবাই ছাকু ছাকু বলতো উপভাই তখন একটা নিজেই ছাগলের পিকচার দিয়ে আসছিল উপায়ের পিকচার আছে মনে হয় তখন দেখলাম কম্বল টম্বল বিতরণ করে অনেক উৎসব পহেলা বৈশাখ আচ্ছা তো বেসিকলি যেটা হচ্ছে আমাদের বর্তমান রিয়েলিটিতে দেখি যে লাস্ট ফিউ ইয়ার্স ধরে আসলে যে পয়লা বৈশাখের টপিকটা আসলে ডাইলেমা বা ডিবেট তৈরি হয় যে আমাদের মুসলিমদেরকে আসলে পহেলা পালন করা উচিত কিনা বা লাইক দিস তো একটা একটা মনে করি যে না উচিত না একটা ব্লক মনে করতেছে সমস্যা কি এখন এভাবে অনেক রকম আমরা শুনি যে আচ্ছা বাংলায় বাংলাদেশে মুসলিমরা অনেকদিন ধরে আছে বাংলাদেশ তো নাইন্টিন সেভেন্টি বাংলা এই মুসলিমরা আই এক হাজার বছর ধরে পড়ে আসে এতদিন ধরে নবর্ষ চলে আসছে হাজার বছর ধরে হঠাৎ তোমরা হুজুররা এটা নিয়ে কেন ইস্যু করতেছো তোমরা মানে এটা যে এটা মানে ডাইলেমাটা আমার প্রশ্ন হচ্ছে ফার্স্ট যে এই ডায়লেমাটা হঠাৎ কেন পোস্ট এই টাইমটাতে রাইস করলো এই ডিবেটটা কেন এর আগেও তো আসলে বলতে পারি যে ইসলাম বাঙালি কালচারের সাথে এখন কেন আসলে এটা সমস্যা হচ্ছে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 সেই কাঠটা কাঠ আমরা নিয়ে আসবো সেটা আমাদের বাসায় রান্না হবে দরকারি তো আমার আব্বা আমার দুজনেই কিন্তু বেশ ভালো প্র্যাকটিসিং মুসলিম তারা কোরআন পড়েন পাঁচরাক্ত সরাদ পড়েন তো তারপরেও কিন্তু আমাদের এটা হইতো এমনকি আমার এটাও মনে আছে যে আমরা অনেক ছোট যখন ছিলাম তখন আব্বা আমাদেরকে একবার একটা মেলায় নিয়ে গেল পয়লা বৈশাখের মেলা সেটা হয়েছিল আসাদ এভিনিউতে সরি আসাদ এভিনিউ না মানিক মিভিনিউতে তখন মানিক মিভিনিউ মাঝখানে কোনো ইয়ে ছিল না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 মঙ্গল শোভাযাত্রা এগুলো হয়তো ছিল না কিন্তু বাকি অনেক কিছু ছিল এখন এরপরে যে তোমার যে প্রশ্নটা তানভীর যে দুই হাজার সালের পরে কেন একটা ইয়ে শুরু হইল এটা নিয়ে একটা আপ্রহর শুরু হইল এবং আমার মনে আছে যে মোহাম্মদপুরে আলামিন মসজিদে আব্দুর রাজাক বিস্তু থাকবার এটা নিয়ে খুদবা দিছিল খুদবা দেওয়ার পরে একজন মহিলা তো ভয়ঙ্কর খেপে গেছে আব্দুল আলামিন মসজিদে যারা যেসব মহিলারা শরৎ পড়তে যান জুবাম পড়তে যান তারা বেশ ইসলাম বোঝা বা জানা বা মানতে চাওয়া মহিলা সে বলছে যে আমি পড়ে না বৈশাখে আমার বাসায় বসে আমি এইটা করবো ওটা করবো এটা কি সমস্যা আমি তো কোনো শরীয়ত বিরোধী কাজ করতেছি না তো মেইন ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং যে আমাদের যেই ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং আমাদের যে সংস্কৃতির আন্ডারস্ট্যান্ডিং এই আন্ডারস্ট্যান্ডিংটা শক্তি কথা বলতে গেলে অনেক পরিষ্কার হয়েছে কারণ আমাদের কাছে ইসলামিক লিটারেচার যেটা অ্যাভেলেবল ছিল সেটা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 বা অন্য কোনো সংস্কৃতির সাথে ইসলামিক উদযাপন সংস্কৃতিটা মিলে না যেমন আমরা কাঁচা কাঠালে তরকারি খাইতাম কিন্তু কাঁচা কাঠালের তরকারি যে দিতাম মানুষজনকে এটা আমার মনে পড়ে না কিন্তু কুরবানির ঈদের দিন যে আমরা গরুর মা রান্না করতাম এবং সেটা যে প্রতিবেশীদেরকে দিতাম ইফতার যে প্রতিবেশীদেরকে দিতাম তারপর রোজার ঈদের যে প্রতিবেশীরা আমাদের বাসে আসত খাইত এটা কিন্তু আমার মনে পড়ে তার মানে ইসলামিক যে উদযাপন গুলা এই উদযাপন গুলা অনেকটা জনহিতকর টাইপের যে আমি একাকা একাকি না আমি মানুষজনকে নিয়ে করতেছি আমি সমাজকে ইনভলভ করতেছি আমি গরিব মানুষদেরকে ইনভলভ করতেছি আমি আমার আত্মীয় স্বজন পারার প্রতি বেশিদেরকে ইনভলভ করতেছি কিন্তু অন্য যেই সাংস্কৃতিক ব্যাপারগুলা উদযাপন পয়লা বৈশাখের কথা আমরা যদি বলি বা অন্য যেটাই দেখি সেটাই আমি দেখি এটা কিন্তু বেশ স্বার্থপর ইলিশ মাছ কিনে নিয়ে আমি বাসায় যাচ্ছি আমি খাবো আমি কিন্তু ইলিশ কিনে মানুষকে গরিব মানুষকে দিচ্ছি না বা ইলিশ মাস চারটা কিনতে হবে চারটার মধ্যে দুইটা আমি খাবো দুইটা মানুষকে দিবো এরকম কোনো কিন্তু এই ধরনের কোনো কালচার কিন্তু আমরা ওরকম দেখি না বরং দেখা যাচ্ছে যে মানুষজন বিশ হাজার টাকা করে গত বছর ইলিশ বিক্রি হয়েছে এক জোড়া ইলিশ তিরিশ হাজার টাকা বিক্রি হয়েছে এটা শো অফের পুরাপুরি ব্যাপারটা চলে আসছে এবং আহ এখানে স্বার্থপরতার একটা ব্যাপার চলে আসছে তো এগুলো ঈদের মধ্যে ঢুকছে এটা ঠিক কিন্তু এই সংস্কৃতিটা আসলে স্বার্থপর ভাবে উদযাপনের সংস্কৃতিটা কখনো ইসলামী সংস্কৃতি না তো এই ক্ষেত্রে আমি এই জন্য আমার কাছে মনে হয় যে এই যে কোনোই আমরা সভ্য আমরা সংস্কৃতিক ব্যাপার বলবো যে এটা আমাদের একটা সংস্কৃতি আমাদের এই অঞ্চলের মানুষের সংস্কৃতি এটা থাকতেই পারে এই একটা মানুষের সংস্কৃতি আলাদা থাকতেই পারে কিন্তু সেই সংস্কৃতিগুলো কি আসলে ইসলামিক যে নর্মস যে বেসিক প্রিন্সিপালগুলো আল্লাহ সোহান্তালা আমাদেরকে দিস মিলে কিনে এটা আমাদেরকে একটু মিলায় দেখতে হবে দেখি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 তো ওরা তো আলো পূজা করতো এবং আলোর পূজা করত সূর্যের পূজা করত। আহুর মাজদা নামে একটা দেবতা ছিল সেটা পূজা করত। সেটার সাথে নবর একটা সম্পর্ক আছে তখন স্কলাররা বললেন যে না ধর্মীয় যদি সেটা আসলে উদযাপন করা যাবে না এবং ইসলাম যে বেসিক প্রিন্সিপালটা দিচ্ছে যে বছর ঘুরে যাই উদযাপন হয় সেটা হাত ধোয়া দিবস হোক নারী দিবস হোক বাবা দিবস বা আলোবাসা দিবস মা দিবস কিংবা নবম্বর পয়লা বৈশাখ বা ইংরেজি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ঈদ প্রত্যেকে আসলে এই দাগের মতো পড়ে যায় যে বছর জুড়ে যাই উদযাপন করতে হবে এইটা আসলে মুসলিমদের জন্য বাইডি ফল সব নিষিদ্ধ শুধুমাত্র তাদের যে দুইটা ঈদ আল্লাহ সলামতাল্লাহ দিছেন এর বাইরে মুসলিমরা অন্য কোনো উৎসব পালন করতে পারে না কারণ উৎসব আল্লাহ সলাম তাল্লা উৎসবকে দিনের অংশ বলে ঘোষণা করছেন যে মানুষ কি উদযাপন করবে এটা দিনের অংশ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 এমন মানুষদের উৎসব তিনি বাদ দিয়েছেন যারা তাকে আশ্রয় দিছিল মানে মোদিনাতে যারা তাকে থাকতে দিছিল জায়গা দিছিল খাইতে দিছিল তাদের উৎসব তিনি বাদ দিয়ে আল্লাহ সহলার উৎসবগুলাকে ইনস্টল করছিলেন সুতরাং এখানে অন্য মানুষকে কি করতেছে অন্য ভুল গুলা এইটা আমাদের সামনে না আমাদেরকে সেই ভুলটা মানতে হবে এইটা ইসলামিক না আচ্ছা তো এখানে একটা ব্যাপার তাহলে অটোমেটিক আপনি যেটা বলেন যে আপনি চাচ্ছেন না কনফ্লিক্ট রেজলিউশন পক্ষপাতি আমরা সবাই পক্ষপাতি কিন্তু কারণ আহ সামসর্ট অফ একটা বাঙালির ডেফিনেশন এখন মনে করেন সারিয়ার কবির বা মিতা হক মিতা হক আই থিঙ্ক যে বলছিল না যে বাঙালি হিজাব কেন পড়বে দিস। মানে তো ওয়ার্ড ডাজুই বাঙালি দেন মানে বাঙালি হওয়ার অর্থটা কি কারণ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 মানে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে এটা আমরা আসলে ইগনোর করতে পারবো না মনে করেন ইসলাম ফার্স্ট আরবে ফার্স্ট আরবের ওয়ে তো চেঞ্জ করলো বা যদি কথা বলি রাসুল্লাহলাম যখন মক্কায় দাওয়া করলেন তখন অনেকে তো বললো কি ব্যাপার আমরা আমাদের বাপদাদার ওয়ে অফ লাইফ ছেড়ে দিবো রাইট সো কনফ্লিক্ট একটা হয় এটা কালচার ইসলাম বলি বা আইডিওলজি আইডিওলজিক্যাল কনফ্লিক্ট বলি তাহলে আমরা এই কালচারকে আসলে ইসলাম তাহলে কিভাবে দেখে এখন একটা কথা আসতে পারে যদি ইসলাম যদি কালচারকে চেঞ্জ করতে চাই তাহলে ইসলামকে আসলে কালচারকে ডিস্ট্রয় করে ফেলতে চাই তাহলে আমাদের কি আসলে কোনো ইয়ে থাকবে না তাহলে আমরা কালচারের যে লিমিট সেটা লিমিটের আমরা টানবো ইসলাম মানের একটা সবচেয়ে বিউটিফুল ব্যাপার হচ্ছে যে আমরা যে কোনো ধরনের ডেফিনেশনের জন্য আল্লাহ কাছে যাই যে আল্লাহ তুমি আমাদের সৃষ্টি করছেন তিনি আমাদেরকে একটা গাইডলাইন দিচ্ছেন তিনি আমাদেরকে একটা রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছেন তিনি একটা দিয়েছেন এই ডাকটা দিয়ে আমরা কিছু ডিফাইন করি কারণ কালচারের ডেফিনেশন কি কালচারের ডেফিনেশন অনুসারে যে মক্কার কিছু কালচার ছিল মদিনার কিছু কালচার ছিল কিছু কালচার অসুল ইসলাম চেঞ্জ করছেন কিছু কালচার চেঞ্জ করেন নাই তো যেগুলা অ্যান্টি ইসলামিক কালচার ছিল যেগুলা আল্লাহ সুহাম তাল্লার ছিল এবং আল্লাহ সোহামদাল্লাহ জানাই যে কোন কোন ব্যাপারগুলোতে তার আপত্তিতে বেশিরভাগ চেঞ্জ করে ফেলছেন ঠিক সেরকম ভাবে আমাদের আমাদের দেশেও যখন আসবে আহ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আসছে বা আসছে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 বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সালোয়ার কামিজ কে মুসলিমদের জন্য অবশ্য কী আবশ্যকীয় যেটা ইন্ডিয়ান স্কলাররা করছেন বাংলাদেশের স্কলাররা সেই জিনিসটা করতেছেন না তারা বলছেন শাড়ি পরতে পারে উর্বরে বোরখা পড়বে বা অন্যান্য যে পর্দা গুলো সেটা করবে কিন্তু শাড়ি ইন ইটস যে মুসিকদের অনুকরণ হিন্দুদের অনুকরণ এই ক্লথে শাড়িকে বাংলাদেশে ফেলানো যায় না কিন্তু ইন্ডিয়াতে ফেলানো যায় সুতরাং আমি যেই পয়েন্টতে আসতেছিলাম যে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 সেই ডেফিনেশনটা অনুসারে আমরা চলবো এখানে সত্যি কথা বলতে গেলে কোনো মানুষের বানানো সেটা আহ সারিয়ার কবির হোক মোহাম্মদ জাফরিকবালি হোক বা নাসিরুদ্দিন বাচ্চু যেই হোক না কেন তাদের ডেফিনেশনটা আসলে আমাদের কাছে মুসলিম হিসেবে ধরতব্য না মানে তাদের ডেফিনেশন অনুসারে আমরা এই কাজ করলে আমরা বাঙালি থাকতে পারবো কি বাচ্চা থাকতে পারবো না এটা নিয়ে আসলে আমাদের কোনো খুব বেশি মাথা খামানোর আমি মনে করি কোনো দরকার নাই এটা তাদের ব্যাপার তারা যদি তাদের বাঙালি ধর্ম থেকে আমাদেরকে খারিজ করতে কোনো সমস্যা নাই আমরা বাঙালি ধর্ম কখনো গ্রহণ করবি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 চেঞ্জটা একটা সার্টিন ডিরেকশনে যাচ্ছে এখনকার মধ্যে এখন আরো ফিচার লাইক মঙ্গল শোভাযাত্রা বা এই ধরনের আরো কিছু মনে করেন সাদনা লাল বা লাল পারি সাদনা সামথিং লাইক দিস এই একটা সার্টিন ডিরেকশনে যাচ্ছে এর কারণটা কি মানে কেন আমরা আসলে এই জিনিসটার প্রতি এত আগ্রহী হইলাম পুরা ন্যাশনাল লেভেলে আমরা কেন সবাই মোটামুটি ম্যাট হয়ে যাচ্ছি এসটার জন্য ও ইয়ে করে না রাস্তার মধ্যে আল্পনা আঁকা লাইক এবং এটা নিয়ে আমরা গর্ব করতেছি হ্যাঁ এখন আমরা কেন আসলে এই জিনিস এই সার্টেন ইয়ের দিকে আমাদের মুভটা কেন এই দিকে আপনার কাছে কি মনে হয় আমি এই প্রশ্নের উত্তরে বলবো যে কিছু কিছু ব্যাপার যেমন বিজনেসের ব্যাপার আমরা যদি চিন্তা করি যে আমার বাসা মোহাম্মদপুরে ছিল বাজারের ছোটবেলা আমি ওখান থেকে বড় হয়েছি তো টাউন হল বাজারে যে ব্যবসায়ী তারা কিন্তু হালকাটা করত এখন এই জিনিসটাকে আমি কিন্তু ইসলামের সাথে আহ হিসেবে দেখি না যেভাবে আমি যে জুন জুলাই অর্থ বছর এবং জুন জুলাই একটা বাজেটিং করা হয় এটাকে যেরকম আমি কনফ্লিক্ট হিসেবে দেখি না সরোবরে আমাদের বিজনেস ইয়ার হচ্ছে ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি কারণ ফেব্রুয়ারি মাসে আমাদের কোম্বলে সেলস শেষ হয় আমরা ওটাকে যেরকম একটা ইয়ারলি উদযাপন হিসেবে আমরা দেখি না এটা হচ্ছে বিজনেসের সুবিধার জন্য ঠিক যে কারণে সম্রাট আকবর একটা তার ট্যাক্সি এর সুবিধার জন্য তিনি একটা ক্যালেন্ডার ইয়ে করছিলেন প্রণয়ন করছিলেন যেটার উপর ভিত্তি করে আমাদের এখন বাংলানবর্ষ করা হয় এটা কিন্তু মানুষের সুবিধার জন্য এটা কিন্তু কোনো সেলিব্রেশনের জন্য না বিজনেসের সুবিধার জন্য বা ট্যাক্সি সুবিধার জন্য বা অন্য কোনো প্রার্থিব কোনো সুবিধার জন্য জিনিসটা করা হয়েছিল কিন্তু এখন তানভীর যে কথাটা বলল এটা কিন্তু একটা দেখার ব্যাপার যে আমরা আমাদের ছোটবেলায় এখন যে পরিমানে সেলিব্রেশন করা হয় এই পরিমানে সেলিব্রেশন হইতো না যে পরিমাণ খরচ করা হয় এই পরিমাণ খরচ হইত না আমি জিনিসটা দেখে আগ্রহ আশ্চর্য হয়ে গেলাম যে মানে মানে বাংলাদেশে যে আরবান ঢাকার যে আরবান যে জায়গাটা যে শহরবাসী বস্তি যেটা ওই শহরবাসী বস্তি মানুষদের মধ্যে আমি জিনিসটা দেখলাম যে তাদেরকে তাদের বাচ্চা মানে কাজের বুয়ারা তাদের মালিকদেরকে বলতেছে যে মানে তারা কাজ করে আমাকে কিছু টাকা দেন বেতনটা একটু আগায় দেন বাচ্চাদের জন্য লাল সাদা কাপড় বা লাল শাড়ি এই ধরনের কিছু কিনতে হবে কেন মন খারাপ করবে সবার বাচ্চারা পড়তেছে আমার বাচ্চা একদম ঈদ লেভেলে চলে গেছে যে ঈদে যেরকম নতুন আচ্ছা আমার মনে হয় এই আমরা মনে হয় কয়েকদিন আগে একটা দেখছি যে এই পয়লা বৈশাখের ব্যাপারটা একটু মেড আপ আমরা যদিও ছোটবেলায় উপভায় বারবার বলতেছেন যে ছোটকালে আমরা দেখছি এই হাল খাদা হয় বাড়িতে বিভিন্ন জিনিস খাওয়া হয় একটা ছোটখাটো একটা উৎসবের মতো ছিল হ্যাঁ এই স্কেলে নাই বা এই লেভেলে না কিন্তু এই পয়লা বৈশাখের ব্যাপারটা লাস্ট একশো বছর বা দেড়শো বছর আগে একদমই ছিল না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 যে ব্যাপারটা বলেন সংস্কৃতি না সেটা তো তার নামের মধ্যেই আছে দেখা যায় পাঞ্জাবি একটু মডিফাই করে ওপু নতুন পোশাক মানে বাঙালি তো এটাও কিন্তু হাজার বছর আগে ছিল কয়েক বছর আগে ভাইরাই বাঙালি পোশাক করছে তো এখানে পোশাক ছিল কি ধুতি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 বা ওই যে মিষ্টি খাওয়ানো টাইপ একটা উৎসব সেখান থেকে এটা ন্যাশনাল সেলিব্রেশনে পরিণত হয়েছে শুনছিলাম হ্যাঁ কিছু আচ্ছা হ্যাঁ এখন এই লেভেলের জিনিসটাকে নেওয়ার কারণ কি আমি যে বলতেছি যেমন মাহবাইটাকে বলার একটা কথা যে এখন অনেক বিজনেস এখন অনেক মুনাফা ভোগবাজিতা ওকে ফাইন ভোগবাজিতা মানুষ ব্যবসার ইয়ে খুঁজে বাট যদি বলি এজেন্ট কাজ করতেছে আমরা যদি দেখি যে আহ এই ডিরেকশনটা অনেক দিকে যেতে পারতো বা সার্টেন একটা যেমন পেই একটা কালচার প্রত্যেকদের একটা কালচার আসতেছে লাইক মনে করেন যে মঙ্গল শোভাযাত্রা হচ্ছে ওই যে মুখোস টুখস পরে হাতি ঘোরা হাতি ঘোরাও তো না সরি আই মিন আরো খারাপ নিয়ে করতেছে এইটা কিন্তু বাঙালিদের কালচারে ছিল না হ্যাঁ মানে আমি একটা জিনিস দেখি বলতেছি যে যেমন আমি যদিও বলতেছি যে বাঙালি হাল খাতা ছিল বা এরকম মেলা হইতো কেউ তারপরও আমি একটা জিনিস বলি যেমন রমনা বটমূলে এখানে কিন্তু মানে জন লোক হতো না এটা আমার যারা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 না করলে সেজন্য শাস্তি পাইতে হবে এবং এইভাবে কিন্তু জিনিসটা চাপা দেয় কিন্তু যেখানে আমরা দেখতেছি যে স্কুলে বাধ্য করা হচ্ছে না নাজগান করবে র্যালি করবে তো তোলি এটা যারা প্রমোট করতেছেন মানে অ্যাপার্ট ফ্রম পলিটিক্যাল যে টাকা পয়সার যে ব্যাপারগুলা যে এখানে একটা রেভিনিউ আছে এখানে একটা সেলফ একটা একটা উৎস মানে যে কোনো এই ধরনের একটা ছুতা যে যেখানে টাকা পয়সা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 এদের কাছে আসলে যে কোনো ধরনেরই ইসলাম ছাড়া বাকি যা কিছুটা হোক সেটাই তাদের কাছে একটা খুবই ভালো তারা অ্যাকসেপ্ট করবে এবং এটাকে সংস্কৃতি হিসেবে তারা খুব সিরিয়াসলি তারা আমল করা শুরু করবে কাজে শুরু করবে আবার অ্যাট দা সেম টাইম যারা আসলে মানুষজনকে ইসলাম থেকে দূরে সরাই দিতে চায় তাদের জন্য এটা খুব ভালো একটা সুযোগ যে পয়লা বৈশাখকে তারা এমন এমনভাবে পুশ করবে যেন আস্তে আস্তে মানুষ এটাকেই তাদের দিন ধর্ম বলে ভাবা শুরু করে আস্তে আস্তে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 এবং এই ব্যাপারটা বেশ ইম্পর্টেন্ট যে ইসলামিক ছাড়া যে কোনো কিছুরা মানে আমরা মানে মজা পাই আর কি যেমন আহ যেমন শুরু হয়েছেন হয়তো বা দুই পরের দিকে ও হোলি এখন প্রতিটা প্রাইভেট ইউনিভার্সিতে হোলি হয় প্লাস হ্যালোইন ইংলিশ মিডিয়াম করা হয় এই হ্যালোইন আমরা দেখেন কারণ এই জিনিসগুলাতে অশ্লীলতা ভরা অনেক লুচ্ছামি করা যায় এই টাইপের অনেক কিছু স্কোপ আছে সো মানুষ অ্যাডপ্ট করতে মরিয়া হয়ে উঠছে একটা কারণেরও একটা কি বলবো ওই যে বাঙালি যতই বলুক हजार बस ऐति कहु खुबी इनफिनियटी कमप्लेक्स भुगे थार्टी फार्स्ट हेलोइन खूब भारगे भार लागे मैनेसार इसलमर घटनाटा उन्नी जो फिर वे से नहीं आसे बनेशल के तहरा बोल हे मुसाईरा मैं एक কালচার দেখছিল পূজা করে তখন বলছিলাম পিপল একবার রিকোয়েস্ট করছিল আই থিঙ্ক আফটার মক্কা বিজয় যে আহ হ্যাঁ গাছের একটা ঘটনা ছিল তো এটা একটা হলো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে বা তারা একটা জিনিস পুশ করতেছে। আমরা গভর্নমেন্ট বাংলার নিচ্ছি রাইট আচ্ছা এখন আমাদের উপরে কাইন্ড অফ যদি আমরা বলি যে আমরা তো বিশেষ করে যে ধর্ম উৎসব সবার বা লাইক দিস যে যা ধর্ম সে পালন করবে তাহলে আসলে আমাদের স্কুল গুলাতে যে বিষয়টা আসতেছে এটাকে আমরা কিভাবে দেখবো মনে করেন স্কুল এখন আমরা আহ পয়লা পালন করার জন্য একটা রুলস রুল জারি হচ্ছে সামথিং লাইক দিস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 মার্চে আমাকে বাধ্য করা হবে আমাকে রাস্তায় নামতে প্রত্যেকটা জাতীয় দিবস আমাকে বাধ্য করা হবে মানে আমি তো উৎসব সবার উৎসব সবার মানে কি সবার জন্য বাধ্যতামূলক সবাইকে করতেই হবে ঠিক না যদি সবাইকে করতেই হয় তাহলে হিন্দুদেরকে বাধ্য করতে হবে গরু কুরবানি করার জন্য মুসলিম তাদেরকেও বাধ্য করতে হবে যে সারা রমজান মাস সারা বছর সারা রমজান তাদেরকে ইয়ে করার জন্য রোজা রাখার জন্য সেটা তো না তো এটা হচ্ছে তাদের ব্যবস্থানটা আসলে বারবার প্রকাশ পায় যে তারা তাদের যেই কিছু হোলি শুরু করা হচ্ছে তারপর হচ্ছে স্ট্রিট ড্যান্স তারপর আপনার ওই হ্যালোইন বা এই জিনিসগুলো তারপর নিউ ইয়ার্স ইফত অনেক বেশি অনেক প্রচলিত তো এইগুলাকে পুষ করা হচ্ছে এই যাতে কোন সমস্যা তারা দেখতেছে না কিন্তু মুসলিমরা যখন পড়তে যাচ্ছে না তখন তারা তাদেরকে বলতেছে কিন্তু অথচ আমরা যখন স্ট্রংলি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 যে যদিও ইসলামিক আইন সবার উপরেই বাউন্ড হবে কিন্তু হ্যাঁ মানে সবার জন্য বাউন্ড হবে হচ্ছে ইসলামিক ল কিন্তু ওদের নিজেদের মধ্যে ওরা আইন দিয়ে নিজেরা বিচার বিশ্লেষণ বিচারশালী ছিলা করার জন্য তাদেরকে রসন পারমিশন দিচ্ছিলেন কিন্তু ব্যাপার হচ্ছে যে এইখানে আমাদের আমরা এখানে দেখতেছি যে আমরা আমাদেরকে আমরা যদি বলি যে আমরা ইসলামিক ল দিয়ে যারা মুসলিম যারা আমরা মানতে চাই আমরা ইসলামিক ল আমাদের কিন্তু এই স্বাধীনতাটা নাই যে আমরা ইসলামিক ল দিয়ে আমরা আমাদেরকে গহন করব আমরা আমাদের বিচারশালী যেগুলো আমরা এটার মাধ্যমে রিজলভ করব এই পারমিশন কিন্তু আমাদের নাই স্বাধীনতাটা আমাদের নাই যদি আমাদেরকে বারবার বলা হয় যে ধর্মীয় স্বাধীনতা সবার থাকা উচিত ইনফ্যাক্ট এই ধর্মীয় স্বাধীনতাটা নাই এবং আমরা যেই ধর্মটা তারা কারোর উপর না সেই ধর্মটাই তারা আমাদের উপরে বিভিন্ন উশিলায় বিভিন্ন ছুতায় তারা আমাদেরকে চাঁদ বায় দেয় বাধ্যকর চাপা দেওয়া কিন্তু এটাও একেবারেই তাদের ডাবল স্ট্যান্ডার্ড এবং তাদের আনফেয়ারনেস এর একটা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 একটা সেলিব্রেশন তো কিছু না এটা তো আসলে কোনো আল্লাহ রসুলা এইটার উত্তর গ্রহণ আমরা অলরেডি দিচ্ছি যে ইসলাম খুব ভালো করে বলে দেয় যে কোনটা কিসের অংশ কোনটা কি অংশ না মানে প্রশ্নটা তো খুব সিম্পল যে তিনশো দিন তো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 আমি আমার বাসার সামনে জবাই করছি বিস্মৃণ আল্লাভ করে বলে জবাই করছি কিন্তু আমি নিয়ত করছি হচ্ছে যে আমি খাতা জন্য জব করছি এই গরুর মানুষ কিন্তু আমার জন্য হারাম হবে না আমার জন্য কিন্তু হারাম হবে এটা কিন্তু আমার জন্য হবে না কারণ আমার নিয়তটা হচ্ছিল আলাদা ঠিক সেরকম যে খুব সিম্পল কাজগুলো বলা হচ্ছে সিম্পল কাজগুলো তো সে সিম্পল না কারণ এটা একটা সেলিব্রেশনকে কেন্দ্র করে বলা হচ্ছে আর সেলিব্রেশনটা যে ঠিক না নিষিদ্ধ এটা তো আমরা রসুলের কথায় খুব স্পষ্ট করে পাই আমি আগো আমিও যে যখন আসলেন তা আনাসলাদিল্লাহ তখন একটা হাদিস থেকে বর্ণিত হচ্ছে তখন তিনি জিজ্ঞেস করলেন এরা তোমায় কি করতো তাদের উৎসবের দিন দেখে বললেন তো দিন আমরা আনন্দ আনন্দ করি আমরা বিভিন্ন রকমের খাবার দাবার খাই আমরা গান বাজনা করি ঘোরাঘুরি করি এই তো তখন তাদেরকে বললেন যে আহ ইন্নাল আবদালাকুম আবদালাকুম বিহিমা যে এই দুইটার বদলে তোমাদেরকে আল্লাহ অন্য দুইটা দিছেন সেটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আদহা তো এই যে আবদালাকুম বদলাই দিচ্ছেন এটা তো খুব স্পষ্ট যে এমন না যে ওই দুটা আছে তার সাথে আরো দুইটা উনি এনে অ্যাড করছেন যদি দুইটা রেখে আরো যদি অ্যাড করতে তাহলে আমরা বুঝতাম যে ঠিক আছে অন্য সেলিব্রেশনের পারমিশন আছে কিন্তু এটা তো আমাদের কাছে স্পষ্ট যে অন্য সেলিব্রেশন আসলে পারমিশন নাই ওটাকে এক্সচেঞ্জ করে ঈদ দেওয়া হয়েছে সুতরাং এখানে আসলে আমাদের বুঝে যে এটা খুব শুধু সিম্পল সেলিব্রেশন এরকম না ব্যাপারটা এটা আসলে আহ ইসলামের রসুল্লাহ সাল্লামে যে বিধিবিধান দিচ্ছেন সেটার বিরোধী একটা ব্যাপার একজন মুসলিম তো সে মুসলিম এই কারণে যে সে তার ইচ্ছাকে আল্লাহ এবং আল্লাহ সালাম তাল্লাহার এবং রসুল্লাহ সাল্লাহ সালামের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে দিছে আত্মসমর্পণ করে দেওয়ার পরেও যদি তার মনে হয় যে একটা সেলিব্রেশন যেটা রসুল সালাম বদলায় দিলেন সেটা সে করবে তাহলে কিন্তু সে আসলে আত্মসমর্পণ অর্থে আত্মসমর্পণ সে করলো না যেটা তার জন্য হওয়া ঠিক না ঠিক করব কিন্তু ধরেন ইসলামের বাইরে চিন্তা করলেও মঙ্গল শোভাযাত্রার বিষয়টা আমার চোখে দেখা একটা ঘটনা বলি যে শ্লীলতাহানির তো খবরটা ওর পড়ছি ব্যাপারে সেগুলা তো যাই হোক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 তো স্বাভাবিক সবাই সাজগজ করে বের হয়েছে এবং পাশে দিয়ে গেলে কোনো পুরুষ না কিন্তু মানে কোনো মেয়ে গেলে তার গায়ে রং ছুঁড়ে মারতেছে এবং স্বভাবতই মেয়েগুলা সেটাতে মানে মত না মানে ওদের ইচ্ছার বিরুদ্ধে গায়ে রং মারা হতেছে তো খেপে গেছে একজনের সারিতে রং মারছে সে খেপে গেছে যে সেটা কিন্তু উৎসব হিসেবে নেয় না আচ্ছা উৎসব আমার গায়ে রং মারবে ঠিক আছে না তার গায়ে রং মারুক তাকে রং মারছে এবং সেটা নিয়ে সেখানে খুবই খুবই অপ্রীতিকর একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে সে মানে মেয়েটার তো নিজ থেকে কিছু করার ক্ষমতাও নেই সে তারা এমনি তো এখানে সংখ্যায় কম তার উপরে মেয়ে হচ্ছে নেমে মানে একজনকে ছাতা ছাতা দিয়ে পিটানো শুরু করছে যে ওইখানে তার ছাতা টাতা ভেঙে গেছে মানে মঙ্গল শোভাযাত্রা একদম বিশৃঙ্খল অবস্থায়। এর চেয়ে এর অদ্ভুত বিষয় হচ্ছে এই ঘটনা যে ঘটলো ছেলেগুলার মধ্যে কোনো অপরাধ বোধ আসে নেই বরং তারা বিভিন্ন এরকম সেক্সুয়াল গালাগালি এনে ওই মেটাকে গালি গালা শুরু করছে এরপরে যখন তারা হলে ফিরলো মানে মিছিল শেষ করে হলে ফিরছে হলে ফিরে আরো বেশি গালাগালি শুরু করছে যে ওরা যে একটা অপরাধ করছে তার গায়ে রং মারলো তার মার্চিতে নাই বিভিন্ন এরকম মানে বড় বড় শ্লীলতাহানির অনেক ঘটনা তো আমরা পত্রিকায় পড়তেছি কিন্তু এমন তো লাখ লাখ ঘটনা করতেছে যেগুলো আসলে খবর পত্রিকায় আসে না তাহলে ইসলামের বাইরে চিন্তা করলে তুমি এটার যে মাহাত্ম নষ্ট করতেছো বিচ্ছিন্ন ঘটনা মানে বিচ্ছিন্ন না মনে করেন যে হোক এসব ঘটনা বাট উই হ্যাভ মানে এত বড় একটা ইভেন্ট আমরা এসব বলে তোমরা এটাকে ইয়ে করতে চাচ্ছো লাইক দিস এরকমই আসলে বলে আমি জানি না যে জাতীয় পতাকা উত্তোলন নাকি সরি জাতীয় সঙ্গীত সঙ্গীত জাতীয় অনেক বাজার ঘটনা ঘটছিল তখন এই ধরনের কথা আসছিল যে একটা বড় ইভেন্ট তোমাদের এসবের জন্য এগুলো থেমে থাকবে তারা জিনিসটা সেটা হচ্ছে এখানে কিন্তু একশো আমার জীবনে দেখা একটা এটা কি কোনো র্যান্ডম কিছু হতে পারে যা কাকতালীয় ভাবে হয়ে গেছে তুমি ওরা বলবে বলি যে এইটা আসলে মানে ইসলামের দৃষ্টি থেকে না মানে আমি যদি একটা সেকুলার দৃষ্টি থেকেও সেকুলার দৃষ্টি থেকে যদি দেখি যে আমার আহ সেকুলাররা যেটা বলে যে কনসেন্ট তাদের কাছে খুব ইম্পর্টেন্ট যে আমার মত আছে কি না মানে একটা রেপ আর তাদের যে সেক্সুয়াল রিলেশন এই দুটো মধ্যে তাদের কাছে পার্থক্য কনসেন্ট যদি কনসেন্ট না থাকে তাহলে সেটা রেপ কনসেন্ট থাকলে এটা কোনো সমস্যই না তো এই সেকুলার দৃষ্টিভঙ্গি থেকে দেখলেও কিন্তু আসলে এই ব্যাপারগুলো আসলে না যেমন আমার উৎসবে কনসেন্ট নাই আমার রং খাইতে কনসেন্ট নাই আমার এই যে হ্যাভকটা হয় যে ক্যাশটা হয় এগুলোতে আমার কনসেন্ট নাই কিন্তু তারপরও কনসেন্টের এগেন্স্টে আমাকে বাধ্য করা হবে যেখানে তাদের কাছে কনসেন্টটাই হিউম্যান কনসেন্টটাই ইম্পর্টেন্ট আল্লাহর ইচ্ছা আল্লাহর খুশি তাদের কাছে ইম্পর্টেন্ট না মানুষের খেয়াল খুশি ইম্পর্টেন্ট কিন্তু সেই মানুষের খেয়াল খুশিকেই তারা কিন্তু আসলে কখনো দাম দেয় না এবং এইটাই কিন্তু আসলে সত্যি যে আল্লাহর খেয়াল খুশিকে আল্লাহর ইচ্ছাকে যে দাম দেয় না সে আসলে মানুষের ইচ্ছাকে কখনো দাম দেবে না সে সবসময় তার নিজের ইচ্ছা ভাই আপনি কথা বললেন আমি একটা জিনিস বলি আপনাকে ওয়েস্টে মনে করেন কনসেন্ট কিন্তু একটা আইডল অফ ওয়ার্শিপ রাইট মানে এভরিথিং আইডল কনসেন্ট থাকলে ঠিক আছে কনসেন্ট না থাকলে হচ্ছে মনে করেন আপনার এটা করা যাবে না এই ধরনের একটা ইয়ে বিশ্বাস করে এখন দেখেন কিছু টাইপ বলে না কি বলবো এই যে করেন যে এগুলো একটা অ্যাডাল্ট যদি ডিসকাশনটা মনে করেন যে একটা একটা ছেলের সাথে একটা মেয়ের যে রিলেশন ইন্টার বা ইন্টার আগের বিভিন্ন স্টেপ হ্যাঁ এসব জায়গা তো এখন বুঝছেন প্রত্যেকটা জায়গায় কনসেন্ট খুঁজে একটা ছেলেটাকে জিনিসটা এত হাস্য করো তখন একজন স্কুল বলছে যে দেখো ভাই তোমরা ছেলে আর মেয়ে তোমরা যদি দুজন একটা রুমে গেছো এটাই তো তুমি কনসেন্ট দিয়ে আমি জিনিসটা বুঝতে পারছি কিনা আসলে খুব অ্যাডাল্ট ডিসকাশন তো মানে এখন ঠিক কোন জায়গায় আপনি কনসেন্টটা দিবেন না দিবেন না এটা হলে মানে আমার লিবার সারা জীবনে কনসেন্ট নিয়ে একটা ধোয়াশাই থেকে যাবে কখনোই মনে হয় যাবে না কারণ কোনটাকে কনসেন্ট বলবে না কোনটা কনসেন্ট যেমন হ্যাঁ তারা বলে কি বাই আপনি কনসেন্টে চিন্তা করেন কিন্তু ওদের অনেক রূপ বলে না প্রস্টিটিউশনটা অ্যালাউড হওয়া উচিত না কেন ওনার ট্রু কনসেন্ট না এখন একটা অ্যাডাল্ট পার্সন সে টাকা কামাচ্ছে শরীর বিক্রি করে দিয়ে ট্রু কনসেন্ট না তো আসলে এন্ড অফ দ্য এই কনসেন্টটাই একটা পলিটিক্স মানে কি বলবো এই কনসেন্ট দিয়ে তারা যেভাবে খুশি ডিফাইন করে এই কনসেন্টকে এবং এরপরে তাদের যত বিপর্যয় যত এই যে আমরা দেখতেছি এখন মল স্টেশনের ঘটনাগুলো আচ্ছা এবার একটা জিনিস বলি আপনি খুব জোর দিয়ে একটা কথা বলছেন পারবা শুরু থেকে যে ইসলাম ইসলাম নববর্ষ বা বছর ঘুরে যে উদযাপন সেটাকে সাপোর্ট করে না হ্যাঁ এর মধ্যে আরো আছে হারাম এলিমেন্ট যেগুলো আছে আছে বুঝলাম বাট অনেক মুসলিম স্কলার তো বলাই যে স্পাইন আমি একজনকে চিনি আমেরিকান্সের বা সেলিব্রেশনক্রিম খেয়েছে আমি নাম বললাম না আমি শুনছি এখন আমি জাস্ট এটা একটা টিপ অফ আইসবার্গ অনেক ইভেন্ট কিন্তু আসে হবে যে অনেকে বলেন তুমি হারাম কি হচ্ছে एम इ शुदुम न मन करें जमत इसमें बांगदेश रैली बैरना करो अच्छी प्रोग्रामा करशनल किसू बचर घर प्रोग्राम जगह आगे इटार रेसपन्स आनी अनेक मुस्लिम यिषा के जदि एप्रुवाल दिए थके कनफ्यूशन ज्यागे এটা আসলে আহ মানে আমি খুব সিনসিয়ারলি এই জিনিসটা বিশ্বাস করি এবং আমি খুব সিনসিয়ারলি কথাটা বলতেছি সেটা হচ্ছে যে আমরা আমাদের বেসিক্সে ফেরত যাব। যে আমরা আমাদের বেসিক্সে যে যদি দেখি যে কুরান এবং শূন্য না কুরান এবং শুননা মানে আলিরাজারা তার নহুর কোন একটা ঘটনা যে ঘটনা আসলে অন্য অনেক কন্টেক্স ছিল যে কন্টেক্সট বাদ দিয়ে শুধু একটা ছোট্ট অংশ নিয়ে নিয়ে যদি উপস্থাপন করা হয় তাহলে না আমার রসুল্লাহ আমাদের যেখানেই যে কনফিউশন আল্লাহ সোহমাতাল আমাদের আল্লাহ এবং তার রসুলের দিকে ফেরত যেতে তা মানে আল্লাহর কুরান এবং রসুল হাদিস এই দুই দিকে জিনিসের দিকে আমরা ফেরত যে আমরা খুব সোল সার্চ করব। করার পর আমাদের যদি মনে হয় যে না আসলে নববর্ষ করার কোন সমস্যা নাই তাহলে এটা হচ্ছে তাদের ব্যাপারে আল্লাহ সোহামতালের কাছে তারা দায়ী থাকবে যে তারা তাদের বুদ্ধিমত্ত অনুসারে তারা কি বুঝছে সেটার ব্যাপারে তারা যদি ভুল হয় তাহলে তাদের তাহলে তারাও একটা পয়েন্ট পাবে আর যদি সঠিক হয় তাহলে তো যেটা আমরা মনে করতেছি না যে সঠিক সুযোগ আছে সুতরাং আমি এই ব্যাপারটা বলি যে তাহলে আমরা বেশি যাই মানে আমরা এগ্রি করি যে মুসলিম হিসেবে ভাই আপনি কি কুরান পুরোটুকু শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন আপনি কি মেজর বা সব কি আপনি পড়ছেন আপনাদের কি কোনো এরকম স্কলার আছে যিনি পড়ছেন বা বড় স্কলার বা একাধিক স্কলার আমরা দেও বন্ধুকে জিজ্ঞেস করে দেখতে পারি তারা বললাম দেও বন্ধু এই ব্যাপারে কি ফতোয়া দেয় বাংলাদেশের কাছে আমরা পারি বা অন্যান্য যেই ফতোয়া গিভিং বডি গুলা আছে প্রত্যেকটা মাদ্রাসা থাকে তাদের কাছে আমরা জিজ্ঞেস করতে পারি যে এই ব্যাপারে আপনাদের কি এটা কি আসলে ঠিক বা ঠিক না আর আমরা করে দেখতে পারি তারা যেই দরিদুলো দিল সেই আমরা অ্যানালাইসিস করে দেখি দেখে আমরা সত্যি অর্থে একটা সোল সার্চিং করি মানে আমরা বেসিক ফেরত আমি কিন্তু সারির কবির বা অন্যদের ওনাদেরকে কখনো দেখবে না যে কুরআ এবং হাদিসের বেসিসে তারা ফেরত আনে তারা কিন্তু কোন একটা জায়গায় কোন একটা উশিলায় কোন একটা হাদিসকে বা কোরআনে আজকে তারা আনে কিন্তু এই আনেটা হচ্ছে তাদের একটা প্রমাণ করার জন্য কিন্তু এরকম যদি হয় যে আমাদের কলটা হচ্ছে ঠিক আছে আমরা যে কোনো প্রবলেম সলভে আবার আল্লাহ এবং তার ওষরের কাছে ফেরত যাবো এটা যদি তাদের কল হয় এবং এই কল যদি তারা করে প্রচার করে এবং প্রচার করার পরে যদি তারা বলে যে এই এই কল দেওয়ার পরে আমরা দেখো এই যে দেখছি আমরা অনেক গবেষণা করে দেখছি অনেক ফলার আমাদের সাথে আসেন তারাও গবেষণা করে দেখছে যে আসলে কোনো সমস্যা না সমস্যা নাই আমি আসলে তখন এটা নিয়ে সত্যি কথা বলতে গেলে তাদেরকে আমি ছাড় দিবো পয়েন্ট ডাউট দিবো এবং তাদেরকে আমি বলবো যে এটা আসলে তাদের হিসাব আল্লাহ সাথে কিন্তু এই ব্যাপারটা তো হচ্ছে না যেহেতু হচ্ছে না যেহেতু তারা কোন পয়েন্ট মেক করতে পারছে না কোনো দলিল দিতে পারছে না কোন স্ট্রং এভিডেন্স দিতে পারতেছে না তারা সোল সার্চও করতেছে না তারা ইসলামের ব্যাপারে পড়াশোনার ব্যাপারে খুব সিনসিয়ার না সেক্ষেত্রে তাদেরকে এই জায়গাটাতে আমি সিনসিয়ার হইতে বলবো এই এছাড়া আদারওয়াইজ তারা জিনিসটাকে জাস্টিফাই করতেছে যেটা খুব বড় একটা অপরাধ জাস্টিফাই করাটা খুব বড় একটা অপরাধ যে আমি একটা জিনিস মানতে না কিন্তু আমি জোর করে অন্য কোন একটা নিয়ে দেখায় মেনে নিলাম এটা আসলে ইহুদিদের বৈশিষ্ট্য ছর সেলিব্রেট করতেছে খ্রিস্টানরা করতেছে নিউ ইয়ার আমরা হিজড়ি হিজড়ি বছরটাকে আমরা সেলিব্রেট করি এটা সমস্যা আছে কোনো কারণ এটা তো ইসলামিক ইসলামিক একটা কনসেপ্টের সাথে রিলেটেড হ্যাঁ কিন্তু রসুল কি না যে তারা যে বছর গুনতেছেন এখানে আমি আপত্তি করি নাই আমি যে হালখানাতে আপত্তি করতেছি না কেন উমার আদালত নম একটা সুবিধার জন্য শাসনের সুবিধার জন্য তিনি একটা পয়েন্ট ধরতে হবে কাউকে যে এই পয়েন্ট হচ্ছে আমাদের বছর শুরু আমরা জর্জিয়ান্ডার মেনে নিবো না আমাদের একটা ক্যালেন্ডার দরকার ঠিক আছে ক্যালেন্ডার কবে থেকে আমরা মোদিনে আসলাম এটা একটা শুরু তো এটা তো সেলিব্রেট করেন নাই একটা শাসন কার্যের জন্য যেটা আমরা ব্যবহার করতেছি আমরা প্রতি মাসে গেলে বেতন নিচ্ছি না হিসাব করতেছি না আচ্ছা এখানে আমার একটা কোশ্চেন আছে এই মানে যারা মোটামুটি ইসলাম মানে ভাবে যে আসলে প্র্যাকটিস করে বা ইসলামের প্রতি সিরিয়াস বা সিনসিয়ারিটি আছে মনে মনেলিস্ট অ্যাপারেন্টলি এদেরও কিন্তু প্রফেশনালি মানে প্রফেশনাল খাতিরে এই বিভিন্ন পয়লা বৈশাখ টাইপের প্রোগ্রাম করতে হয় যেমন টিচারদের কিছুটিতে হয় ক্ষেত্রে একজন মুসলিম মোর ইউনো সিনসিয়ার টু ইসলাম ওরা আসলে স্ট্যান্ডটা কি হওয়া উচিত সরাসরি ডিনাই করে দিব যে আমি নাই না কিভাবে জিনিস হ্যান্ডেল করা উচিত আপনার মনে হয় এটা আসলে ভাই সত্যি কথা বলতে গেলে তাকার উপর নির্ভর করে যার তাকুয়া বেশি সে বলবে যে আমি আসব না আমি করব না কারণ সাংঘর্ষিক এবং সে তার দিবে যার তাকুয়া অতটা বেশি না সে হয়তো একটু অন্য মনে করবে সে বলতে তো শরীরটা খুব খারাপ ছিল ওই জন্য আসতে পারিলে আর যার তাকোয়া একেবারেই কম সে হয়তো যাবে যে তার মনের খচখচ করবে তবে ওই মনে খসখসটুকু করুক মানে ওটা হচ্ছে ইমানে লাস্টেজ আর কি ওটা যদি না থাকে তাহলে শেষ আচ্ছা আচ্ছা আমাদের মনে করেন সোফার যে আলোচনাটা হয়েছে এটা সামনে যদি এরকম করি যে আসলে আমরা পয়লা পোশাকটা আমাদের মুসলিমদের এই কারণে করা উচিত না কারণ এটা একটা রুট আছে বা মুসলিকদের সাথে সম্পর্ক আছে এক দুই যে সোশ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি যে আসলে কোনো বেনিফিট আনতেছে না রাদার আমরা স্বার্থপরের মতো খাচ্ছি দাচ্ছি মল স্টেশনের ঘটনা ঘটনা ঘটতেছে এবং সেগুলোকে আমরা ইগনোর করতেছি এখন প্রশ্ন হচ্ছে আমরা যারা বিশ্বাস করি যে ওকে ফাইন আমরা এই জিনিসে বিশ্বাস করি না তো আমরা আসলে এটার কি স্ট্যান্স নিবো বা আমাদের কি হবে বা আমাদের যদি রিভাইভাল আশা করি আমরা মুসলিমদের কাছ থেকে এই বিষয়ে আমাদের স্ট্র্যাটেজিটা কি হতে পারে আমাদের স্ট্র্যাটেজিটা কিন্তু আলহামদুলিল্লাহ অলরেডি আমরা যেটা আহ যে আমরা লিখতেছি আমরা বই লিখছি আমরা ফেসবুকে লিখতেছি আমরা ব্লগে লিখতেছি আলহামদুলিল্লাহ এইরকম একটা এপিসোড আমরা এই ব্যাপারটা নিয়ে করলাম যেটা হয়তো আল্লাহ তারা চাইলে বেশ কিছু মানুষ এখন এই ব্যাপার গুলো আমাদের আমরা আমাদের মসজিদ গুলাতে আহ হালাকা গুলাতে আমাদের যে তাবলিক ভাইদের যে বয়ন হয় সেই বয়ন এবং ইমাম সাহেবরা খুতবা দেন খুব ইম্পর্টেন্ট সেই খুতবা আমরা নিয়ে কথা বলবো যেটা আসলে মুসলিমদের সাথে কিছু না এটা আপনারা অ্যাভয়েড করে চলেন এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে বলা শুরু করবো আলহামদুলিল্লাহ মানে আমাদের বাসা যেটা ছোটবেলা থেকে যে ট্র্যাডিশনটা চলে আসছিল পান্তা চান্দা খাওয়ার এই ব্যাপারটা এখন বন্ধ হয়ে গেছে আমরা জাস্ট দিনের মধ্যে এখন আমরা করি কোনো স্পেশাল দেন না যে যা যেরকম হয় সেই জিনিসটা ওই দিনকে হয় এটা যে আলাদা একটা দিন ছুটির দিন করতে হবে এই ছাড়া এই ব্যাপারটাও আমরা এখন চেষ্টা করি যে এটাকে আলাদা করে সিঙ্গেল আউট না করার জন্য এভাবে ইনশাআল্লাহ মানে আমরা আমাদের কালচারে আনবো আমরা অন্য সবকে আমরা আস্তে আস্তে বলবো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 আচ্ছা তো আমার আজকে এখানে আমরা একটু আমরা পৃথিবীতে আসছি কেন আসছি আমরা যে কাজগুলো করতেছি এই কাজগুলোর জন্য চিন্তা করি যে আমরা যে এটা করতেছি এটার কি কোনো বেনিফিট আছে এই পার জীবনে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 বা নন ইসলামিক জিনিসই করি সেটা এই থাকে চিন্তা ভাবনাটা চিন্তা ভাবনা শুরু করতে পারবো যেটা না ভুল তখন আমরা চিন্তা শুরু করতে পারবো ঠিক না ভুল আমরা কার কাছ থেকে নিবো আল্লাহ নিব নাকি সারিয়ার কবিদের কাছ থেকে তখন আমরা আমাদের স্ট্যান্ডার্ড সেট করে তখন আমরা একটা মেনে জিনিসগুলো একেবারে খেয়াল খুশি না হয়ে আমরা একটা ফর্মাল প্রসেসে একটা স্ট্যান্ডার্ড প্রসেসে করতে পারবো এটা আসলে নিজেদের কাজকর্ম গুলাকে স্রোতে গান না ভাসা দেওয়া উচিত এবং সিরিয়াস সত্যি বলতে কারণ আমার কাছে মনে হয় আমরা খুবই আপনি যেটা বললেন যে আসলে আমরা চিন্তা করি না আসলে আমরা সব করতেছি করতেছি এভ্রিথিং এবং আমাদের ফিউচার আমরা কই যাচ্ছি আমার না এনে আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহর ভাই আমাদের সাথে থাকার জন্য ইনশাআল্লাহ আবার আসবেন আর আমাদের লিসানার ভাই এবং ইনশাআল্লাহ আমাদের লিসানার ভাই এবং বোন আপনারা আমাদের পেজ লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে মুসলিম এবং ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ আজকে এখানেই শেষ সুবানা কলমই হামদিক তক ফির